मंझेमाझे रतर आकाशर दिखे तकाले हिरेे टुकर मत छड़े थका नक्षत्रमार आलोकसज्जा जख आवरण गोटा सत्ता के महाविश्वर विशालता जख स्पर्श कर अंतर गुद्रता उपलब्धि करते पे हृदय जख कैंपे उठे एम असम्भव बांकरुद्धकर जगतटा जिन्ह सृष्टि कर সেই স্রষ্টা আমাকেও সৃষ্টি করেছেন মায়ের মমতার চেয়েও বহুগুণ বেশি মমতা ভরে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতের নির্মল বাগানে অনন্তকাল কাটিয়ে দেয়ার জন্য সৃষ্টি করেছেন সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমার জন্য পবিত্র বাণী পাঠিয়েছেন আমার রব আমাকে কতটুকু ভালোবাসেন আমরা কি তার রহমতের গভীরতা উপলব্ধি করতে পারবো আমরা কি কখনো পরিপূর্ণভাবে তার অনুগ্রহের প্রবলতা বুঝতে পারবো। আমরা যদি অসীম দয়ার মালিকের আমাদের প্রতি ভালোবাসার ক্ষুদ্রতম অংশ উপলব্ধি করতে পারতাম কেমন হতো আমাদের প্রতিক্রিয়া কেমন হতো সেই অনুভূতি وَلَا يقتلونا النفس التي حرم الله الا بالحق ولا يزنون ولا يزنون ولا يزنون ومن يفعل ذلك يلق ذاهب يوم القيامه ويخلد فيه مهانا سيئاتهم حسنات فأولئك فأولئك يبدر الله سيئاتهم حسنات فأولئك পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তার অনুগ্রহের কথা বলেন তার ক্ষমার কথা বলেন বান্দা যতই ভুল করুক না কেন সে যদি মনের অন্তর থেকে সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করেন সে যে পাপি করে থাকুক না কেন কিন্তু সুরাহর কানের সত্তর নম্বর আয়াতে যেন আল্লাহ তাঁর অসীম অনুগ্রহের এক নতুন দিক তুলে ধরলেন আল্লাহ তার গুণাহগার বান্দাদের উদ্দেশ্য করে ভুললেন যারা তওবা করে এবং এরপর ইমান এনে ভালো কাজ করে তাদের যে শুধু পাপ কাজগুলো আল্লাহ মুছে দেবেন তা নয় বরং তারা যত পাপ কাজ করেছিল সেই পরিমাণ ভাল কাজের নেই আল্লাহ তাদের জন্য লিখে দেবেন তার মানে ব্যাপারটা এমন যে ব্যক্তি খুন করেছে জেনা করেছে সে যদি সত্যিকার অর্থে তবা করে আর যে ব্যক্তি কারো কাছ থেকে দশ টাকা চুরি করার পর তবা করেছে আল্লাহ তাদের দুইজনেরই গুনাহ ক্ষমা করে দেবেন তাদের দুজনেরই গুনাহের পাল্লা শূন্য হয়ে যাবে কিন্তু এরপর বোনাস হিসেবে তিনি তাদের আগের যত পাপ ছিল সেই পরিমাণ নেকি তাদের জন্য দিয়ে দিবেন এর ফলে যে ব্যক্তি খুন ওজিনা করেছিল তার পাল্লায় যে দশ টাকা চুরি করেছিল তার চেয়ে অনেক অনেক বেশি নেকি লেখা হয়ে যাবে কারণ তার পাপগুলো ছিল অনেক অনেক বড় আল্লাহর এমন আশ্চর্য অনুগ্রহ আমাদের অনেকের মনে কিছু প্রশ্ন সৃষ্টি করতে পারে যে ব্যক্তি বেশি বেশি পাপ করছে আল্লাহ সেই ব্যক্তিকেই বেশি বেশি পুরস্কৃত করছেন তাহলে কি মানুষ পাপ কাজ করতেই বেশি উদ্বুদ্ধ হবে না বাস্তবে আমরা যদি ভেবে দেখি আল্লাহ যে তবার কথা বলছেন সেই তবা হচ্ছে অন্তর থেকে সত্যিকার অর্থে তবা করা মনের গভীরে নিজের ভুলগুলো বুঝতে পারা এবং তার জন্য অনুত্তপ্ত হওয়া সেই সাথে মনস্থির করা যে সেই কাজটি আর কখনো করবে না যে ব্যক্তি ছোট কোনো পাপ কাজ করে তার জন্য এমনভাবে তবা করা যদি খুব সহজ নাও হয় হয়তো অনেক বেশি কঠিন হবে না অন্যদিকে যে ব্যক্তি খুন করেছে ব্যভিচার করেছে সে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ না হয়ে থাকে তার অন্তরের গভীরে যদি খুব প্রবল ন্যায় পরায়ণতা না থেকে থাকে তার জন্য এমন পাপ কাজ থেকে তবা করা তুলনামূলকভাবে অনেক অনেক কঠিন হয়ে পড়বে ঠিক যেমন একজন মাদক আসক্ত ব্যক্তির জন্য মাদক ছেড়ে দেয়া অনেক অনেক কঠিন এবং এ ধরনের মানুষ যদি নিজেদের নাফসের সাথে যুদ্ধ করে আত্মশুদ্ধির এমন দুঃসাধ্য পথ পাড়ি দিয়ে সত্যিকার অর্থে তবা করতে পারে তাহলে তাদের অতীত যেমনটাই হোক না কেন তাদের অন্তরে নিঃসন্দেহে ন্যায় রয়েছে আল্লাহ ভীরুতা রয়েছে এবং সেই ন্যায় পরায়ণতাকেই আল্লাহ যেভাবে খুশি পুরস্কৃত করতে পারেন অন্যদিকে যদি কোন ব্যক্তি পরিকল্পনা করে গুনাহ করে এই চিন্তা করে যে আমি যত খুশি পাপ করব এবং ভবিষ্যতে তবা করে এই পাপগুলোকে পুণ্যে পরিণত করব এই চিন্তা করা মাত্রই সে আল্লাহর বিরুদ্ধে পরিকল্পনাকারীদের দলভুক্ত হয়ে গেল এবং আল্লাহ বলেন তারাও পরিকল্পনা করে আর আল্লাহও পরিকল্পনা করেন এবং আল্লাহই সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী এবং শয়তানের প্রতারণা হল এই যে সে গুনাহগার ব্যক্তিকে হতাশ করে বলে তুমি এত গুণ করে ফেলেছো। আল্লাহ তো তোমাকে কখনোই ক্ষমা করবেন না আর যে ব্যক্তি এখনো গুনাহ করেনি তাকে সে আল্লাহর ক্ষমার কথা মনে করিয়ে দিয়ে বলে আল্লাহ তো সবচেয়ে ক্ষমাশীল অতএব একটু গুণা করে ফেললে অসুবিধা হবে না তুমি তো তবা করতে পারবি এবং আমাদের মাইন্ডসেটটা হওয়া উচিত ঠিক এর বিপরীত পাপ করার আগে আমাদের আল্লাহ অসন্তুষ্টির কথা স্মরণ করা উচিত খেয়াল রাখা উচিত যে আমরা একবার এই পাপে জড়িয়ে পড়লে হয়তো অন্তর থেকে সত্যিকার অর্থে তবা করতেই পারব না অন্তরটা যদি পাথর হয়ে যায় সেই অন্তর কি করে বোধ করবে আর যদি কোনো কারণে পাপ হয়ে যায় তাহলে আমাদের নিজেদের ভুলগুলো নিয়ে চিন্তা করা উচিত এবং তা নিয়ে মনের অন্তর থেকে অনুশোচনা বোধ করা উচিত এবং ভুলের কারণে হতাশ হয়ে আল্লাহর থেকে আরো দূরে না থেকে বরং ভুল করে ফেলেছি তাই আরো বেশি করে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে হবে আরো বেশি করে তার এবাদত করতে হবে যেন তিনি আমাদের অন্তরটা প্রশস্ত করে দেন সত্যিকার অর্থে তওবা করার তৌফিক দেন এবং কোন অবস্থাতেই যেন আল্লাহর অসীম অতুলনীয় অনুগ্রহের দিকে তাকিয়ে আমরা পরিকল্পনা করে গুনাহ না করে ফেলি বরং তার আমাদের প্রতি এমন গভীর মমতা এত প্রগাঢ় ভালোবাসা যেন আমাদের অনুপ্রাণিত করে তাকে প্রতিটি মুহূর্তে সন্তুষ্ট রাখার দৃঢ় প্রচেষ্টা করে যাওয়ার